শেখ আহমেদ লেকচার সিরিজ পরিবেশিত আলহ্লামকে প্রত্যাখ্যান করবে এবং তার অবাধ্য হবে তারা নিশ্চিত জাহান্নামে প্রবেশ করবে রসুল এর লেখক বলছেন যে সকল লোক রসুল্লাহ সাল্লিম আসাল্লামের অবাধ্য হবে তারা জাহান্নামে প্রবেশ করবে এখানে প্রশ্ন হল রসুল সাল্লাহ আলহিম আসাল্লাম এর অবাধ্য প্রত্যেক ব্যক্তি কি জাহান্নামের আগুনে পূর্ববে তারা সবাই চিরকালের জন্য জাহান্নামী হবে আসলে এই বিষয়গুলো নির্ভর করে তাদের গুনাহের প্রকৃতি ও মাত্রার উপর এক্ষেত্রে তিনটি ঘটনা ঘটতে পারে প্রথমত কেউ শিরকে আকবর বা কুফরে আকবর করতে পারে যদি কেউ শিরকে আকবর করে কিংবা কুপরে আকবর করে এবং তার উপরই মৃত্যু বরণ করে তাহলে সন্দেহাতিকভাবে সে বৃত্তি চিরকাল জাহান্নামের আগুনে পড়বে অল্লাহসুবহন সুরা আচ্চল্লিসে বলছেন বলছেন নিঃসন্দেহে অল্লাহ তখনও সেই গুণা মাফ করবেন না যেখানে তার সাথে কাউকে শরিক করা হয় এছাড়া অন্য সব গুণা তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেন যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে অংশীদার বানালো সে সত্যি আল্লাহর উপর মিথ্যা আরোপ করল এবং একটা মহাপাপে নিজেকে জড়ালো সুরা আয়াত একশো ষোলোতে আল্লাহ সুবাহ আল্লাহ বলছেন আল্লাহ তালা এই বিষয়টি ক্ষমা করবেন না যে তার সাথে কোনো রকম শরিক করা হবে এছাড়া অন্য সকল গুণা তিনি যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমা করে দিতে পারেন যে ব্যক্তি আল্লাহ হুসুবাহন হাত তাল্লার সাথে কাউকে শরিক করল সে মূলত চরমভাবে গোমরাহ হয়ে গেল যদি কেউ মৃত্যুর আগে কুফর বা শির ত্যাগ না করে বা না করে এবং ওই অবস্থাতেই মারা যায় তাহলে সে চিরকাল জাহান্নামে থাকবে সুরাম আইদার বাহাত্তর নাম্বার আয়তে আল্লাহ হুসুবাহানহআলা বলছেন জান্নাতা মূলত যে কেউই আল্লাহর সাথে শরিক করবে আল্লাহ তালা তার উপর জান্নাত হারাম করে দেবেন আর তার স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম আল্লাহ সুবাহ আল্লাহ ফয়সালা করে দিয়েছেন এবং ঘোষণা করে দিয়েছেন যে মুশরিকদের জন্য জান্নাত হারাম আল্লাহ তালা তার নবী এবং সবচেয়ে প্রিয় আদম সন্তান রসুল্লাহ সাল আলহি ও সাল্লামকে সতর্ক করে সুরাজ দুমারের পঁয়ষট্টি নাম্বার আয়তে বলছেন ওয়ালাকহিয়া ইকা ইন কবলিকা ঈন আশরুকা মিন আল অথচ হে নবী তোমার কাছে এবং সেসব নবীদের কাছেও যারা তোমার আগে অতিবাহিত হয়ে গেছে এই মর্মে ওহি পাঠানো হয়েছে যে তুমি যদি আল্লাহ সুবাহানহাতলার সাথে অন্যদের শরিক করো তাহলে অবশ্যই তোমার সব আমল নিষ্ফল হয়ে যাবে এবং তুমি মারাত্মক ক্ষতিগ্রস্তদের দলে সামিল হবে আল্লাহ সুবাহন হওয়াত আয়লা এখানে তার রসুলকে জানিয়ে দিচ্ছেন হে মোহাম্মদ যদিও তুমি শির করো তবে তোমার সব আমল নিষ্ফল হয়ে যাবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে দেখুন বিষয়টি কত স্পষ্ট এবং কত পরিষ্কার তবুও অনেক মূর্খ একে বিভ্রান্তির উপলক্ষ বানায় অনেকে এই বিষয়ে আপোষ করে ছাড় দেয় আবার অনেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে অজ্ঞতায় ভোগে মনে রাখবেন যদি কোনো লা আমসলিম মুহম্মদ রসুল উল্লাহ গ্রহণ করা ছাড়া বিশ্বাস করা ছাড়া ঘোষণা করা ছাড়া মারা যায় তাহলে সে কাফির এই সত্য অস্বীকার করার কোনো উপায় নেই ইবনু মাসুউল্লাহ আনহু বলেন আন রসুল সল্লু আলহিহি আসাল্লাম হু বলছেন রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে কাউকে শরিক করে মৃত্যুবরণ করে তাহলে তার স্থান জাহান্নাম এ নিয়ে কোনো সন্দেহ নেই এটি সুস্পষ্ট এটি তাওহিদ আর যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করা ছাড়া মৃত্যুবরণ করবে অর্থাৎ তাওহিদের উপর মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে আনাসরাদী আল্লাহ আইনহ একটি হাদিস বর্ণনা করেছেন যেখানে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন জাহান্নামের সর্বনিম্ন আদাব ভোগ করা ব্যক্তিকে আল্লাহ সুবাহানলা জিজ্ঞাসা করবেন দুনিয়াতে যদি তোমার কোনো ধন সম্পদ থাকতো এবং তোমাকে যদি বলা হতো ওগুলোর বিনিময়ে জাহান্নামের শাস্তি থেকে তোমাকে রেহাই দেওয়া হবে তাহলে মুক্তিপণ হিসেবে কি তুমি ও সব দিতে সে জাহান্নামে ব্যক্তি তখন বলবে অবশ্যই মুক্তিপণ হিসেবে যা কিছু প্রয়োজন আমি তাই দিতাম আল্লাহ সুবাহন তালা তখন বলবেন তুমি যখন আদমের পৃষ্ঠ দেশে ছিলে তখন এর চাইতে অনেক কম জিনিস আমি তোমার কাছ থেকে চেয়েছিলাম তুমি শুধু আমার ইবাদত করবে অন্য কারো উপাসনা করবে না কিন্তু তুমি দুনিয়ার জীবনে আমার পাশাপাশি আরও অনেক মাবুদের উপাসনা করেছ এই হাদিসটি আছে সাহেহুল বুখারিতে ইন্টারফেইথ ঠিক এই আকিদারি সর্বনাশ করতে চায় ছলে বলে কৌশলে এই বিষয়টিকে একেবারে বাতিল করে ফেলতে চায় গোপন করে রাখে তা না পরিবর্তন করে ফেলে কখনো ভাববেন না ইন্টারফেইথ হলো আমি চার্চে বা ইহুদিদের উপাসনালয়ে গেলাম হাসি হাসি মুখে ছবির জন্য পোস্ট দিলাম তারপর গল্প গুজব করে বের হয়ে আসলাম ইন্টারফেথ নিজেই একটি স্বতন্ত্র ধর্ম কুফরের উপর কুফর অথচ এটি এমনভাবে ছদ্মবেশের আড়ালে নিজেকে লুকিয়ে রাখে মুসলিম তরুণ যুবিকেরা বুঝতেই পারে না যে কখন ইন্টারফেইথের মাধ্যমে তারা তাদের ইমান হারিয়ে ফেলছে ইন্টারফেথ বা আন্তধর্মীয় সংলাপ স্পষ্ট বিষয়টিকে মুছে দিতে চায় কিংবা ঘোলাটে করতে চায় এটা আন্তধর্মীয় সংলাপ এবং কর্মকাণ্ডের বিপজ্জনক দিকগুলোর অন্যতম আন্তধর্মীয় সংলাপ মানে শুধু গির্জা কিংবা সিনাগে যাওয়া না অথবা গল্প গুজব করা আর হাসি মুখে ছবি তোলা না এর আসল বাস্তবতা অনেক ভয়ঙ্কর আদতে ইন্টারফেথ বা আন্তধর্মীয় সংলাপ স্বতন্ত্র একটি ধর্মের মতো এটা হলো কুফরের উপর কুফোর অথচ একে এমনভাবে উপস্থাপন করা হয় যে মুসলিম যুবকেরা বুঝতেই পারবে না কখন ইন্টারফেথের মাধ্যমে তারা তাদের ইমানকে হারিয়ে ফেলছে মুসলিমদেরকে তো একেবারে ইসলাম থেকে বের করে আনা কষ্টসাধ্য তাই আল্লাহ সুবাহানা হওয়া তালা দুশ্মনেরা ইন্টারফেইথের এই বিষ উম্মার মাঝে ঢুকিয়ে দিচ্ছে ওরা নিজেদের মুসলিম বলুক সমস্যা নেই কিন্তু তাদেরকে প্রকৃত ইসলামের বদলে ইন্টারফেইথের ইসলাম দাও আন্তধর্মীয় সঙ্গ সংলাপের ইসলাম দাও তাহলে ওরা নিজেদের মুসলিম দাবি ঠিকই করবে কিন্তু ওদের ভিতরে ইসলামের আর কিছুই থাকবে না কোন খ্রিস্টানকে জিজ্ঞেস করে দেখুন সে আপনাকে দ্বিধায় বলবে কেউ যদি ঈসা আলহি সাল্লাসাল্লামকে আল্লাহ সুবাহানমত আল্লাহর পুত্র এবং ত্রাণ হিসেবে স্বীকার না করে তাহলে সে নিশ্চিত জাহান্নামে যাবে খ্রিস্টানদের মধ্যে যারা সত্যবাদী তারা সরাসরি কথা বলবে বাইবেলে স্পষ্ট বলা আছে যদি কেউ এ কথায় অবিশ্বাস করে যে ঈসা আলহি সাল্লা আসসালাম ব্যপটাইজড হয়েছিলেন এবং কেবল তার মাধ্যমে আখিরাতের মুক্তি সম্ভব তাহলে সে জাহান্নামী বাইবেলে যা লেখা আছে সেটা স্পষ্টভাবে বলতে খ্রিস্টানরা লজ্জাবোধ করে না কিন্তু কোরআনে যা বলা আছে সেটা বিশ্বাস করতে আজ কিছু মানুষের লজ্জা লাগে আবার তারা নিজেদের মুসলিমও দাবি করে শিআদের মৌলিক একটি আকিদা হলো কেউ যদি তার বারো ইমামের উপর ইমাম না আনে তাহলে সে কাফির ওই ব্যক্তি জাহান নামে যাবে শি এঁদের গুরুত্বপূর্ণ একটি বই হলো হাক্কুল ইয়িন ফি মা আরিফাত রসুল এই বইয়ের দ্বিতীয় খণ্ডে বলা আছে যে যারা বারো ইমামের হক আদায় করে না তারা কাফির পথভ্রষ্ট এবং চিরকালের জাহান্নামি এই ব্যাপারে ইজমা আছে এটা হলো তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বইগুলোর একটি বক্তব্য বারো ইমামের হক আদায় বলতে তারা আসলে কি বোঝায় সে আয়দের আকিদার ব্যাপারে যারা ধারণা রাখেন তারা জানেন যে তারা তাদের বারো ইমামের উপর এমন কিছু বৈশিষ্ট্য এবং হক আরোপ করে যা কেবল আল্লাহ সুবাহ আলার জন্যই নির্দিষ্ট যেমন তারা বিশ্বাস করে তাদের ইমামদের গায়েবের জ্ঞান আছে অথচ এই মূল গাইব বা গায়বের জ্ঞান একমাত্র আল্লাহ হসবাহন হওয়া তা আলার আপনি যদি বিশ্বাস করেন গায়বের জ্ঞান শুধু আল্লাহর তাহলে আপনি কাফির শিয়াদের মতে মুসলিম হতে হলে আপনাকে বিশ্বাস করতে হবে যে ইমামদেরও গায়েবের জ্ঞান আছে এছাড়া তারা মনে করে বারো ইমাম মাসুম বা নিষ্প আর আহেলুসুন্না জামা আর কি অবস্থা আজ পথভ্রষ্ট দিন বিক্রি করা বিভ্রান্ত পরাজিত মানসিকতার এমন অনেক লোক আছে যারা নিজেদের আহিলুসুন্না দাবি করে আর বলে কিছু মানুষ হলো মিন आर किछो काफिर, आर और किु हलो गाफिर और एर बीतियों मानुष आतवा ताजेने बलाश्वासरा नाते जाने प्रफेसर चिकित्सक इंजिनियर समाज अभिजा शिक्षित हबर दाबीदार लोक एम दबी कर अफसोस विषय हलो अनेक आइलिन नामधार कथा शा जाए आप स्पष्टभर बोली তাহিদ রিশালাদকে গ্রহণ না করে যে মারা যাবে আখিরাতে তার আবাসস্থল হল জাহান্নাম মডার্নিস্ট আর আন্তধর্মীয় সংলাপের ফেরিওয়ালাদের কথায় বিভ্রান্ত হবেন না তাদের হাতের পুতুলে পরিণত হবেন না তাদের মিষ্টির কথায় ভুলবেন না নিজেদের কোমরাহিকে জায়েজ করার জন্য তারা কুরআনের আয়াতের অর্থকে বিকৃত করে তারা বলে কোরআনের কিছু আয়াতে বলা হয়েছে ইঁহদি খ্রিস্টান এবং সাবাইরা সকলেই জান্নাতে যাবে হ্যাঁ আমরাও বলি যে কিছু ইঁহদি এবং খ্রিস্টান জাননাতে যাবে এতে কোনো সন্দেহ নেই এটা কোরআনেই বলা হয়েছে আর আল্লাহ সুবাহনত আলার কালামকে নিয়ে কে প্রশ্ন করবে কিন্তু প্রশ্ন হল কোন ইহুদিরা জান্নাতে যাবে এবং কোন খ্রিস্টানরা জান্নাতে যাবে যেসব ইহুদিরা মুসা আলহিসু আসসালামের জীবৎ দশায় তাকে আল্লাহর রসুল হিসেবে গ্রহণ করেছিল তারা শিক্ষা গ্রহণ করেছিল পালন করেছিল তারা জাননাতে যাবে যেসব খ্রিস্টানরা ঈসা আলহি সাল্লাকে আল্লাহ সুবাহান্লাহর নবী হিসেবে মেনে নিয়েছিল এবং তার শিক্ষা অনুসরণ করেছিল কুফর ও শিখ থেকে বিরত ছিল তারা জান্নাতে যাবে আর আমরা তাদের সবাইকেই মুসলিম বলি কারণ তারা মুসা এবং ঈসা আলহি সাল্লা শিক্ষার অনুসরণ করেছিল যে ইহুদি মুসা আলহি সাল্লা স্সাল্লাম এবং ঈসা আলহি সাল্লা সাল্লামের একনিষ্ঠ অনুসারী ছিলেন যারা মুসা আলহিসাল্লা স্লাম এবং ঈসা আলহি সাল্লাসাল্লামের প্রকৃত অনুসারী ছিলেন তাদের কথায় ইমান এনেছিলেন তাদের তো আমরা মুসলিমই বলি আর এই মানুষগুলোই হবেন জান্নাতি আজকের কোন ইহাদি বা খ্রিস্টান যদি সত্যিকার অর্থে মুসা ও আইসা আলহি সাল্লা শিক্ষা মেনে চলে তাদের উপর অবতীর্ণ হওয়া কিতাব মেনে চলে তাহলে তার নবী মোহাম্মদ সাল্লি ওসাল্লামের অনুসরণ করবে যদি মূসা এবং আইসা আজ দুনিয়াতে থাকতেন তাহলে তারাও মোহাম্মদ সাল্লু আলি আসাল্লামের শিক্ষা এবং তার আনিত শারিয়াহ অনুসরণ করতেন মহান আল্লাহ সুবাহানলা প্রত্যেক রসুলের কাছ থেকে এই প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন যে তাদের জীবৎ দশায় যদি মোহাম্মদ সাল্লু আলহি ওসাল্লাম প্রেরিত হন তাহলে তারা তাকে অনুসরণ করবেন প্রত্যেক রসুল মহান আল্লাহর কাছে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন মহান আল্লাহ জানতেন তিনি মোসা ঈসা ইয়াহিয়া ইসমাইল ইসহাকের জীবদ্দশায় মোহাম্মদকে পাঠাবেন না তবুও তিনি তাদের কাছ থেকে এই প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন রসুল্লাহ সালু আলহি আসাল্লামকে সম্মানিত করার জন্য الله سبحانه وتعالى سوره ال عمران الايه 81 نمبر ایت بولچن الله ميثاق النبيين لما اتيتكم من كتاب وحكمه ثم جاءكم رسول مصدق لما معكم لا تؤمنون نبيه ولا تنصرونه قال اقررتم واخذتم على ذلك اسري قالوا اقررنا قال فاشهدوا وانا معكم من الشاهدين মনে করে দেখুন আল্লাহ সুবাহানহাত আয়লা যখন তার নবীদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন তখন তিনি বলেছিলেন এ হচ্ছে কিতাব ও তার ব্যবহারিক জ্ঞান কৌশল যা আমি তোমাদের দান করলাম অতপর তোমাদের কাছে যখন আমার কোনো রসুল আসবে সে তোমাদের কাছে রক্ষিত আগের কিতাবের সত্যায়ন করবে তখন তোমরা অবশ্যই তার আনিত বিধানের উপর ইমায়ন আনবে এবং তাকে সাহায্য করবে আল্লাহ সুবাহানহলা জিজ্ঞেস করলেন তোমরা কি এ কথার উপর এই অঙ্গীকার গ্রহণ করেছ তারা বলল হ্যাঁ আমরা মেনে চলার অঙ্গীকার করছি আল্লাহ সুবাহন তালা বললেন তাহলে তোমরা সাক্ষী থেকো এবং আমিও তোমাদের সাথে এই অঙ্গীকারে সাক্ষী হয়ে রইলাম আল্লাহ সুবাহন তলা তার নবী রসুলদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন যে যদি তোমাদের জীব দশায় মোহাম্মদ সাল্লু আলহি সাল্লামকে পাঠানো হয় তাহলে তোমাদের সবাইকে তার অনুসরণ করতে হবে তাকে সাহায্য করতে হবে তারপর আল্লাহ সুবাহন তলা নবী রসুলদের কাছে জানতে চাইছেন তোমরা কি এ কথার উপর এ গ্রহণ করেছ তারা উত্তর দিয়েছিলেন আমরা মেনে নিলাম এভাবে নবী রাসুলগণ তাদের নবুয়তের স্বীকৃতি পেয়েছিলেন আইসা আলহিসাল্লাতু আসাল্লাম যখন পৃথিবীতে প্রত্যাবর্তন করবেন তখন তিনি পরিপূর্ণভাবে মোহাম্মদ সালুল্ল আলী আসসালামের আনিত সেরিয়াহ অনুসরণ করবেন আইসা আলহি সাল্লা সাল্লাম যখন ফিরে আসবেন তখন মুসলিম উম্মার একজন আমির থাকবেন তিনি হবেন একজন সাধারণ মানুষ এবং নেতা কোন নবী নন আইসা আলহি সাল্লা আসসালাম যখন এসে পৌঁছাবেন তখন মুসলিমরা সলাৎ আদায় করার অবস্থায় থাকবে ঈসা আলহিস্লাকে দেখার পর মুসলিমদের আমির তাকে ইমামতি করার জন্য অনুরোধ করবেন কিন্তু ঈসা আলহি সাল্লাতু আসাল্লাম ইমামতি করবেন না বরং মুসলিমদের আমিরের পিছনে সলাৎ আদায় করবেন এই হাদিস সাহি এই হাদিস নিয়ে মন্তব্য করতে গিয়ে ইম্নুল জৌজির রাহিম্লাহ বলেছেন ঈসা আলহি সাল্লা ইমামতি করবেন না যাতে করে এটি সন্দেহাতিরভাবে প্রমাণ হয়ে যায় যে তিনি মোহাম্মদ সল্লাহ আলহিাস্লামের সরিয়ার একজন অনুসারী হিসেবে এসেছেন নিজের কোন সরিয়া প্রতিষ্ঠা করতে আসেননি ইসলাম কোন পুরনো আসবাব নয় যা বছরকে বছর মেরামত করতে হবে যা দুই এর জন্য সংস্কার করতে হবে ইসলামের নানান রূপ নেই ইসলাম একটি যে ইসলাম চোদ্দোশো বছর আগে নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম নিয়ে এসেছিলেন শিখিয়েছিলেন এবং পালন করিয়েছিলেন এটি আল্লাহর মনোনীত একমাত্র দিন একমাত্র ধর্ম একমাত্র জীবন ব্যবস্থা এর কোন সংস্কার কোনো ঘষা দরকার নেই আজ কিছু কিছু মানুষ নিজেদেরকে আল্লাহর চেয়ে বেশি দয়ালু দাবি করতে চায় তারা দয়ার নামে অদ্ভুত সব যুক্তি নিয়ে আসে তারা বলতে চায় যে কাফির মুশ্রিকরাও জান্নাতে যেতে পারে যেমন তারা বলে কেউ অনেক হাসপাতাল তৈরি করেছে লক্ষ লক্ষ কিংবা কোটি কোটি অসহায় এ তিন বাচ্চাদের দেখাশোনা করেছে সে যুদ্ধের সময় পুঁতে রাখা ল্যান্ডমাইন সরিয়েছে অসংখ্য দরিদ্র মানুষকে সাহায্য করেছে সে সারা জীবন মানুষের ভালো করেছে কখনো কাউকে আঘাত করেনি কারো ক্ষতি করেনি কিন্তু সে আল্লাহ উত্তর নব্বী সাল্লিমুসাল্লামের উপরে ইমান আনেনি সে কাফির কিংবা মুশ্রিক হিসেবে মারা গেছে এমন একজন মানুষ কি এত ভালো কাজ করার পরেও জাহান্নামে যাবে শুধু কাফির কিংবা মুশ্রিক হওয়ার কারণে তার সব ভালো কাজ কি নিষ্ফল হয়ে যাবে এটা হলো তাদের কথা হ্যাঁ আমরা স্পষ্টভাবে বলি এমন সব লোক জাহান্নামে যাবে যে তাহিদ ওর ইলাপ গ্রহণ করবে না সে যাই করুক না কেন আখিরাতে তার স্থান হবে জাহান্নাম যারা দয়ার নামে কাফির ও মুশদেরকে জান্নাতি বানাতে চায় তার আসলে মনে করে আল্লাহ রসুল সাল আলি ও সাল্লামের চেয়ে বেশি বোঝে তারা মনে করে তারা আর রহমান আর রাহিমের চেয়ে বেশি দয়ালু আল্লাহ সমগ্র সৃষ্টির মধ্যে তার দয়ার মাত্র এক ভাগ বন্টন করে দিয়েছেন বাকি নিরানব্বই ভাগ নিজের কাছে রেখে দিয়েছেন এই এক ভাগ দয়ার কারণেই মা সন্তানকে ভালোবাসে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে ভাই তার ভাইকে ভালোবাসে জগতের সকল ভালোবাসা আর দয়া আল্লাহ সুবাহনত আলার মোট দয়ার মাত্র এক ভাগ আর এই এক ভাগ দয়ারও খুবই সামান্য একটু অংশ ভাগে পেয়ে আল্লাহরের নাদাল সৃষ্টি মনে করে তাদের দয়া এ আল্লাহর চেয়ে বেশি কত বড় ধৃষ্টতা এটি কিছু মানুষ এই ধরনের কথা বলে কাফিরদের সমালোচনা থেকে বাঁচার জন্য কাফিরদের সামনে নিজেদের মানবিক ও গ্রহণযোগ্য হিসেবে উপস্থাপন করার জন্য যাতে ওঠার জন্য কারণ আজকের দিনে এসব কথা বললে খুব সহজে জনপ্রিয় হওয়া যায় প্রতিষ্ঠিত হওয়া যায় দিন দিন কাটানো এই লোকেরা এ ধরনের কথাবার্তা বলে আল্লাহর শত্রুদের কাছ থেকে মডারেট হওয়ার সার্টিফিকেট পায় তারা দিন বিক্রি করে মডারেট হওয়ার সার্টিফিকেট কেনে ইসলামের শত্রুরা তখন বলে হ্যাঁ অমুক ব্যক্তি একজন ভালো মুসলিম সে একজন মডারেট মুসলিম এ ধরনের লোকেরা খুব সহজে অনেক অনুসারীও জুটিয়ে ফেলতে পারে অসংখ্য জাহেল মূর্খ লোকেরা এদের অনুসরণ করে মহান আল্লাহ সুবাহান হওয়া তায়লা সুরাল বাকায়রাতে আমাদের পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন ওয়ালেন তরো দ ইহুদি ও খ্রিস্টানরা কখনই তোমার উপর খুশি হবে না যতক্ষণ পর্যন্ত তুমি তাদের অনুসরণ করো একশো বিশ অনেকে এ অর্থ ভুল বোঝে তারা মনে করে ইহুদি ও খ্রিস্টানদের মিল্লাতের অনুসরণ করা মানে হলো রাস্তায় গিয়ে চিৎকার করে বলা আমি একজন ইহুদি আমি একজন খ্রিস্টান চিৎকার করে নিজেকে ইহুদি খ্রিস্টান হিন্দু কিংবা নাস্তিক ঘোষণা করা অথবা এমন কথার প্রবন্ধ লেখার মাধ্যমে এ আয়াতের অর্থ সীমিত না কাফেররা শুধু যে এসবেই সন্তুষ্ট হয় তা নয় আন্তধর্মীয় সংলাপের অংশ হয়ে যেসব কুফর উচ্চারণ করতে হয় যেসব কুফরে স্বীকৃতি দিতে হয় সেগুলোও তাদেরকে সন্তুষ্ট করে কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামি হবে সেটা আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহর ফৈসালাকে বাদ দিয়ে সেখানে নিজের মতকে প্রাধান্য দেয়া আল্লাহর বক্তব্যের বদলে নিজের মতকে প্রচার করার কাজও এ আয়াতের অন্তর্ভুক্ত के वो के वो ए धरणर क्च काफिर सन्तुष्ट सुतरा साधारण मूलनति हलोदी क्यों कुफर और शिक्कर पर मृत्युबरण कर तिरस्थायी जहान नामी क्यों क्यों एखे सुर आलिसर पुर्ण नम्बर आयत उल्लेख कर जल घोला कर चेषा कर यह आयाते अल्लाह सुुबहानलाुबहन कख रसुल पाठिए जपर आजब नाजिल करीना আল্লাহ সুবাহ আজাবের ব্যাপারে কোনো সতর্ককারী না পাঠিয়ে কোনো জাতিকে আজাবের মুখোমুখি দাঁড় করান না এটি সত্য তবে এটি আমাদের এখানকার আলোচনার মূল বিষয় নয় ইবনে কাসির রাহেমাহ তার তফসির ইবনে কাসির গ্রন্থে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন আগ্রহীরা দেখে নিতে পারেন তবে সতর্ক সতর্কবার্তা তাদের কাছে পৌঁছেনি নিই এ দাবি কারা করতে পারে কাদের কাছ থেকে দাবি আসলে তা গ্রহণযোগ্য সেটা আমাদের বিবেচনা করা দরকার আমাজন জঙ্গলের গভীরে অন্ধকার কোনো এক প্রান্তে থাকা গোট্রের লোকেরা হয়তো একথা বলতে পারে কোনো দুর্গম পাহাড়ের ভেতরে গুহায় বসবাস করা বাকি পৃথিবী থেকে বিচ্ছিন্ন কোনো গোত্র হয়তো এমন দাবি করতে পারে কিন্তু আজকে গুগলের যুগে স্যাটেলাইট টিভি আর ইন্টারনেটের যুগে সব তথ্য যার হাতের নাগালে আছে সে যদি দাবি করে ইসলামের দাওয়াত তার কাছে পৌঁছে তাহলে সেটি গ্রহণযোগ্য নয় ইমাম আহমদ রাহেমাহ বলেছিলেন আজকে দুনিয়ায় এমন কোন ব্যক্তির কথা আমার জানা নেই যার কাছে ইসলামের দাওয়াত পৌঁছায়নি ইমাম আহমেদ কত শত বছর আগে কথা বলেছিলেন চিন্তা করুন তাহলে আজকের গ্লোবাল ভিলেজের যুগে কেউ এমন অজুহাত দিলে তার যৌক্তিকতা কতটুকু কিছু লোক আছে যারা এখানে আপত্তি করতে চাইবে তারা এসে বলবে আপনারা যেটি বলছেন সেটি ভুল আজকে দুনিয়ায় সবাই হয়তো ইসলামের কথা শুনেছে কিন্তু তাদের কাছে প্রকৃত ইসলাম পৌঁছায়নি তাদের কাছে ইসলামের একটা বিকৃত ছবি পৌঁছেছে সালামের মহাত্ম ইসলামের সৌন্দর্য সম্পর্কে জানার সুযোগ তারা পায়নি বরং মিডিয়ার অপপ্রচার আর বিকৃতির কারণে অধিকাংশ লোকই ইসলাম সম্পর্কে মারাত্মক ভূম ধারণা পেয়েছে অপপ্রচারের কারণে তারা ইসলামকে বর্বরদের ধর্ম মনে করে মুসলিম মানেই যেন সন্ত্রাসী আসুন তাদের দাবির যৌক্তিকতা যাচাই করা যাক চোদ্দশো বছর পেছনে ফিরে যাওয়া যাক মক্কার জীবন ইসলামের দাওয়াত মাত্র ছড়ানো শুরু করেছে ইসলামের দাওয়াহকে অঙ্কুরে বিনষ্ট করার জন্য মক্কার কুরাইশ মুশ্রিকরা সর্বশক্তি নিয়োগ করেছে সারা আরবের সামনে ইসলামকে বিকৃত করে তুলে ধরার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে তারা শুধু তাই না তারা রসুল উল্লহ সাল্ল আলিহাসাল্লামের ব্যাপারেও কুৎসা রটাচ্ছে এত কিছুর পরও আপনি কি রসুল্লহ সল্ল আলি ওয়া সাল্লামের এমন কোনো হাদিস শুনেছেন যেখানে তিনি বলেছেন অমুক ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে কারণ সে প্রকৃত ইসলাম সম্পর্কে জানতে পারেনি কুরাইশ ইসলামের ব্যাপারে মিথ্যা ছিল। আর অমুক ব্যক্তি ওই বিকৃত রটনাই শুনেছিল সে প্রকৃত ইসলামের খোঁজ পায়নি তাই ইসলাম গ্রহণ করেনি এ কারণে সে জাহান্নাম থেকে মাফ পাবে এটি তার জন্য গ্রহণযোগ্য অদোর এমন কোনো হাদিস কি শুনেছেন না শুনেননি যারা কুরাইশের কৃপা গান্ডা শুনে প্রভাবিত হয়েছিল তাদের জন্য এই অজুহাত কোনো কাজে লাগেনি তাহলে আজকে মিডিয়ার কৃপা গান্ডা শুনে যারা ইসলাম থেকে দূরে থাকে তাদের জন্য কেন এই অজুহাত গ্রহণযোগ্য হবে তাহলে আপনি কিভাবে ইসলামের বিকৃতির খোরা যুক্তি দিয়ে কাফির মুশ্রিকদের পক্ষে সাফাই গাচ্ছেন মুমিন হিসেবে আমাদের দায়িত্ব হলো আল্লাহর দিনের দাওয়া পৌঁছে দেয়া আর কাফিরদের দায়িত্ব হল সত্য দিনের সন্ধান করা সত্যের খোঁজ করা তাদের দায়িত্ব আমাদের দায়িত্বের চেয়েও অনেক বড় শরীরে শক্তি বা পুষ্টি যোগান দেওয়ার জন্য তারা যেমন খাদ্যের সন্ধান করে তেমনি আত্মার পুষ্টির জন্য আত্মার খোরাকির জন্য তাদেরকে আল্লাহ সুবাহান তাল আর দিনের সন্ধান করতে হবে কাউকে যদি খাবার পানি ছাড়া জলশূন্য পরিত্যক্ত নির্জন কোনো বাড়িতে একা ফেলে রেখে আসা হয় তাহলে সে কি করবে বাড়ির মধ্যে পায়ের পর পাতুলে তুলে আয়েস করবে কখন তার মুখে কেউ খাবার তুলে দেবে তার জন্য অপেক্ষা করবে নাকি সে খাবার আর পানির জন্য আশেপাশে তন্ন টন্ন করে খুঁজবে সে আশপাশ চষে ফেলবে তাই না যেভাবে দেহের খোরা কি খুঁজতে হয় সেভাবে আত্মার খোরা কী খুঁজতে হয় যেভাবে দুনিয়ার জন্য জীবিকার সন্ধান করতে হয় ভাবে আখিরাতের রাস্তাও বেছে নিতে হয় ইসলামের খোঁজ করা প্রত্যেকের উপর আবশ্যক